আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলহ সৈয়দুল মুরসালিন ওয়াল আলহি ওয় আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা তাফসিরুল কোরআন ডট কম থেকে আপনাদের স্বাগত জানিয়ে পবিত্র মাহের মাদানের বিশেষ অনুষ্ঠান আমরা আজকে শুরু করছি আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ সেই বিষয়টি হলো আহমিৎকের গুরুত্ব সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ এবাদত হল প্রতি রমাদানে রমাদানের শেষ দশকে আল্লাহ রসুল সাল্লা ইসলাম মসজিদে এতেকাব করতেন একজন মুমিন একজন মানুষ বৎসরে ৩৫৪ দিনের মধ্যে तीन शुवाली तर निजे जीवन जीविकार तागिदे सार्विक प्रयोजन कार्यक्रम करबें हालाल रिजिक अन्वेषण करब अन्वेषण करबें कर विभिन्न क्या कर्मेस्त बेपारे आल्ला रबुल्ला आलमीनर को निषेधाज्ञा नहीं कंतु सम्मानित भाई बनरा जे अल्लाह सुनता अपना के तीन शुवान्न दिन सुस्था जीवन जापन करार সুস্থভাবে কাজকর্ম করার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের থেকে পবিত্র মাহের মাদানের দশটি দিন শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট করতে আল্লাপাক পছন্দ করেন এজন্য জন্য সম্মানিত ভাই ও বোনেরা এই এতেকাপ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত আমরা দেখা যায় আজকে আমাদের সমাজে এতেকাপ করার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে ভাড়া করে আমরা বাহিরের থেকে এনে একটা লোককে মসজিদে শোয়াই রাখি ঘুমাই রাখি বসাই রাখি আমরা মনে করতেছি সবার পক্ষ থেকে এতে কাপ আদায় হয়ে যাচ্ছে আসলে আল্লাহ আল্লাপাক এবং আল্লাহ রসুল সাল্লা এতে কাপের এই সুন্না এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেন নাই এই উদ্দেশ্যেই এটা ইসলামের বিধান করেন নাই এতে কাপের মৌলিক উদ্দেশ্য হল যে আল্লাহর বান্দা আল্লাহ রবুল্লা আলমিনের সাথে একান্তে রাত্রিবেলা যখন সকল মানুষ তারাবি আদায় করে সলাতলেষা আদায় করে যখন তারা চলে যাবেন তখন আল্লাহর গড়ে আল্লাহর মেহমান হয়ে তিনি একাকিত্বে বসে আল্লাহ রব্লা আলমিনের সাথে নির্জনে তার মনের যত কথা আছে সকল কথাগুলো আল্লাহ রব্লা আলমিনের সাথে শেয়ার করবেন আল্লাহ রব্লা আলমিনের সাথে আলাপ করবেন কারণ দুনিয়া থেকে যাওয়ার পরে ওয়া ইলাই তুর জাউন সেই আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে দুনিয়া থেকে যাওয়ার আগে আমরা সেই আল্লাহর সাথে একান্তে কিছু কথাবার্তা বলে নেই। এজন্য আমরা দুনিয়ার যে মানুষটিকে বা যাকে বেশি পছন্দ করি তার সাথে একান্তে কিছু কথাবার্তা বলতে আমরা খুবই পছন্দ করি আল্লাহ আল্লাপাক এজন্য একজন মুমিন সবচেয়ে বেশি আল্লাহর জমিনে ভালোবাসে আল্লাহ রব্দুল আলমিনকে আল্লাপাক কোরআনে কারিমে বলেছেন আমানু যে যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ রাহ আলমিনকে সেই আল্লাহ আল্লাহর আলমিনের সাথে রাত্রি বেলায় আলাপ আলোচনা করবেন এটার চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হইতে পারে এই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মানুনা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি একদিন আল্লাহ রসুল বলেন তার মাঝে এবং জাহান নামের মাঝে আল্লাহাকাল খা পেকাইন আসমান এবং জমিনের দূরত্ব যেরকম এক একটা খন্দকের দূরত্ব আল্লাহ আল্লাহাক এক একটা এক একদিন এতে কাপের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এইভাবে তার তিন খন্দক জাহান্নকে আল্লাহ রব্বুল্লাহ থেকে দূরে সরিয়ে দেন তাহলে এতে কাপের কত বিশাল ফজিলত আমরা দেখতে পাই আরবের মুসিকেরা যুগে যুগে মুর্শিকগণ তারা তাদের যে মাহবুদকে যেই প্রতিমাকে যেই মূর্তিটিকে তারা সবচেয়ে বেশি ভালোবাসত যে বেশি পছন্দ করতো সেই মূর্তির পিছনে মূর্তির সাথেও তারা এতেকাপ করতো এই জন্য আল্লাপাকিমে ইব্রাহিম সালামের দাওয়াত উল্লেখ করে আল্লাপাক বলেন যে মা আল্লাহাত আন এই সেই মূর্তিগুলো এই সেই প্রতিকৃতিগুলো যাদের সামনে তোমরা এইভাবে এতেকাপ করছ তাহলে মর্শিকেরাও যেই मूर्ति केवता बसंद करते सम्मानित दर्शक श्रोता दुनियात शुद्ध दस टा दिन अल्लाह रबुल आलम एकान्ते सान्निध्ये आल्लाध्ये आल्लार घरे मेहमान हो जो पारिना यह सम्मानित भाई बन आज के, आज के भाड़ा करना बंद कर दी যে যেই সমাজে আমরা জেনি আছি বলে যে কোনো ভাড়া করে লোক আনার দরকার নেই আমি এতে কাপের জন্য প্রস্তুত আছি এই কথা বলে আমরা এই মাহের রমাদানে। মসজিদগুলোকে এতেকাপ দিয়ে বরফর করে ফেলি আল্লাহ আল্লাহ সবান একান্ত সান্নিধ্যে দশটা দিন আমরা অতিবাহিত করি তাহলে আমরা কবরে গেলেও সেই আল্লাহ রবাহ আলমিনের সাথে আমাদের সাক্ষাৎটা সুন্দর হবে মোলাকাটটা অত্যন্ত সুন্দর হবে এবং শেষ দশ দিনে আল্লাপাক লাইলেতুল কদর নিহিত রেখেছেন এই লাইলেতুল কদর পাওয়ার সম্ভাবনা আমার আপনার জন্য উজ্জ্বল হয়ে যাবে আল্লাপাক আমাদের সবাইকে লাইলেতুল কদর পাওয়ার এবং শেষ দশকে মসজিদ গুলোতে এতেকাপ করার এবং সেই ভাড়া করা এতেকাপ থেকে আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামাইকুম রহমতুল